আপনারা এদিকে দিক করে ফিরে করিয়ে না বাবারা এখানে মিনানে বসেন খানা তৈরি আপনাদেরকে বলে খানা খাবাবে এতখানা তৈরি সেগুলো কী করবে আপনারা না খাবাইলে একটু দেরি হবে ইজ্জের শরীর আপনাদেরকে বোলায় বলে মানুষ বসায় খাবাবে এ দৌড়া দৌড়ে করতে হবে না সেগুলো খানা আপনাদেরকে না খাবাইলে না করবে কি। এ মানে না বুজি আসে যেমন বুজি আসে এই জার বুজি আসে জেතරো হামার হাঙ্গামা গনিব গরো বুজুর কথা চাইতে পারে না বুজি আসে বুজুর কথা জেතරো হামার আমি বুজাবেন বুঝাইতে পারে কিন্তু ছাড়াইতে হবে না না মানুষ আপনি যদি কেউ বলেন তোমাকে ও দশ লক্ষ টাকা দেব ওখানে একটা আগুন কুন্ডল জলে গিয়েছে আমরা বড় ধাঁধা আগুন জ্বলেছি এক ঘন্টা বসে থাকো এক ঘন্টা বসে থাকলে তো দশ লাখ টাকা দেব এটা তো বুঝে আসছে যে মানুষ আগুনে ঢুকলে ফোরে ফুরিলে মানুষ মরে আগুনের ডুকার পর পড়ছে ফুল গেছে মানে বুঝে আসছে যে আমরা ওর মা আলমের কথা বয়ান করতে আমরা শুনিনি আলমটা বলছে বুল বলছে নমান করিস না কে তুই নমান না হইলেও সারবে না হল আমি ওয়াজও শুনলাম নমাজও হইলাম না খাস বুঝে যাচ্ছে এটা নমান না হচ্ছে কথা বুঝে আসে না বুঝে কথা শেখতে পারে না এতে ওয়াজ ওর মা ফিরে আসছেন কষ্ট করি বাড়ি করে সারি বুঝে আসে যে সেইভাবে কথা শুনবেন চালার রহমত শরীর সাল সারা দুনিয়ার মধ্যে একটা ঝগড়া চলেছে বিবেক বিবেক খুঁজিয়ে খুঁজিয়ে কি বড় হন দামি হন জ্ঞানী হন আকল মন হল বুদ্ধিমান হন কারমত বড় হবে খবর বড় হবে ইনশাআল্লাহ এইতে মধ্যে একটা ঝগড়া চলছে সাসা হয় যে আমরা দামি কৃষিখাত যারা করে কই যে আমরা কৃষিখাত ছাড়ি দিলি দেশ আসল উৎপাদন হবে না তরকারি ভাত সমস্ত জিনিসের দেশ ফসল নয় আমরা কৃষি কাজ যারা করি আমরা গে আমরা দামি আমরা আকলাম আমরাও বুদ্ধিমান ড্রাইভারও হয় আমাদের থেকে দামি খুঁজে নি আমরা ড্রাইভারের সারাদিনে গাড়ি অচল হয়ে যাবে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে অফিস আদালত বন্ধ হয়ে যাবে কে এদিক কে এদিক এদিক থেকে এগিয়ে দিতে পারবে না কথা ঠিক নজ আমরা দামি আমরা দামি নিলে অফিস আদালত চলবে না লেখা জানবে না পড়া জানবে না অফিস আদালত সামনে করবেন আমরা এদিক এরতে এদিক সিঁড়ি লেখা লেখালেখি চলবে না হ্যাঁ দাবি আমরা হই যে আমরা দাম এরা বাস্তব দামি কে দুজনের মাইজে জলি ফন সা বিশের করবে কে আল্লাহ হয় যে আমি করবো পয়সা আমি দেব তবে দিল ক্ষণ ফিরি দিলি আর ফিরে মুরু দিয়ে গুলোকে মারবে না কন মন্ত্রী দিলি আর এই মারবে না কোনো ডক্টরে দিলে আর এক ডক্টর মারবেন একজন আর জন তো নামানে আল্লাহ দামি দিতেছি বাস্তব দামিকে তোমরা আলেম হোক মাস্টর হোক ইঞ্জিনিয়ার হোক তোমরা জ্ঞানী যেত দামি জ্ঞানী হয়ে হোক সবের মধ্যে দামিকে জার দিলে আমার ডরা ইন্দারা খুব ইন্দোল্লা দিলে আমার ডর হোক ঠকয়া দেখো আমার ডর আমার খুব আপনি একটা জাগাতে আছেন আরেক জায়গা যাইতে চাইতেছেন এইদিকে হাত এদিকে হাত মাঝুদী বেতর ওই বেত আছে যে খেঁদা বেতর একবারে দলা দলা দলা দলা এমন করা হয়েছিল আপনি এদিকে এরকম না ক্যার আপনার গায়ে ঢুকে যাবে ক্যার জঙ্গলে যে সব হবে না হলে তো কোন দ্রব্যস্থান হতে না হে এরকম সঙ্গে হেরে হেরে যাইতে হবে কাটার পরত কথা চিনে গুনের কেনার জঙ্গলীয় দিকে যাবেন যান দিকে যাইবেন যান দশ মিনিটকে বাঁচতে পারবেন না জেন্দিকে যাইবেন যান খালি ইটের বিরুদ্ধে ইটে ইটের বিরুদ্ধে ইত বলতেছে বাঁচার এমন সময় যদি মদ বাড়া হয়ে যাবে কবর বাড়া হবে হাসার বাড়া হবে হোসার বাড়া হবে এলে এই দুনিয়ার খেনার বুচুর আমরা তকোয়া কেমন অর্জন গুলো চলবো এই শিখবে জন্য আলম রব্বাহী রব্বাহী হক শিখছে মত আমল করে আমল যা কোরআন হাজির পড়ছে এর বারা আমল করানি আর বুঝরের আমল করে এক সেকেন্ড এদিকে দিকে তারা নজর করে না আল্লাহর দিকে আল্লাহ বলতে গোলামি করব না আল্লাহ হয়তো আমার গোলামীকে হয়তো আপনি আমাকে গোলাম হিসাবে স্বীকার করার জন্য হয়তো আমার গোলামের পর আমি যদি তোমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দিতে চ তোমার কাজের মধ্যে আমার হাবি বেদ দশ হবে إذن الله محمد الرسول صلى الله عليه وسلم لك ديسي الله الحبيبية الدستغطة الصلة في اللي شدت المصر في حياتنا الله رحمه الله الله تعالشين من الدماء تلك حفظ ديسي هل ننبيكم بالأخصرين آمالك برس اسفشت برس هل ننبيكم بالأخصرين آمالك الذين ظل سعيهم في الحياة الدنيا আমলের একটা ফুসে বোধ দাম পাবে না যা হাস করছে মন মতো করছি আমার হাবিবের দশ ট কত শিল মেদিনী এই কি বলে মনে মনে মন খেলা খাইছে যে আমাদের দেশে একটা কথা আছে বহুত কষ্ট করছি ফলে ফুসেও খাইনি গ্রাইন্ডর ওরা তোরা বয়ে বলে নি তুই মনে মনে মন খেলা খাইছিস তুই যেভাবে কেত খামার করছে সেইভাবে কেত খামার করলে ফল পাওয়া যায় না ও পড়াশোনা বিন্দু হইতে হবে না আল্লাহ হয় হে আমার বান্দর আমার হাবিবে থেকে আমার গুরুগ্রাম শুনো পুজোর শুনাই দিয়েছে আমাদের মধ্যে তো আল্লাহর ডর ডর নাই গুনের কাজ করি কি অনবই থেকে আসতেছেন ছেলের বিয়ের বাজার করার জন্য বাজারে গেছেন দশ পনের আছে আমাদের বাড়ির দক্ষিণ ভার্সায় একটা পুকুর আছে পুকুরে খোঁড়াতে কিছু জঙ্গল আছে এই খোঁড়া আসলেতে এতে গলা আবার গলা আর কি গলার আওয়াজ মারে উচের হয়েছিল তোর মাথা খারাপ হয়ে যায় না শুনুন বাবরতে একটা বিষাক্ত জন্ম জৌরোহা থাকে নাম শুনছেন না জৌরোহাবের নান শুনছেন বিষক্ত সাপ ইটা বিশলামাই তো একটা সর্প দেখছে বলে শুনছি আমিও দেখিনি সর্বের মানুষকে সামর্থ্যে মর্তুন দেখিনি হত এখানে আসলে এনে গিরে খুলছে দরে হাফিবের দরে আল্লাহ শুনছে আমাকে কেন বুঝলেন না কথা আল্লাহ রে বই আসেন আমাদের দিলে আমার কথা আমি দিন। আল্লাহর বই দিলিতে গেলে আল্লাহ তো সবই আমার সঙ্গে আছে আল্লা আল্লাহ আমার সব আর সঙ্গে আছে আমার সামনে ফিরসে দেনে বার উপরে নিয়েছিল আল্লা আল্লাহার গিরের হজানে কইল তুলগিরে তোরে আমার গিরে রাখছি একটা সর্বকে কেউ দেখছে না সূঁচের যে কমরাইলি মানুষে বিশি মরে দেখছ খামর দিছে এই রকম মানুষ দেখব মরণ এই সর্বকে যে ভরস সর আমার তাইলে এই দুনিয়া জান্নাত হইব দুনিয়া ব্যস্ত হইব গোসার উপরে যে বই খরচ সেরকম বই তো আমার খরচ নেই এরকম বই করা মানুষ কীরকম হবে আমার কীরকম করতে হবে এই যে শিখবে জন্য সব গ্যাসের ফায়দ হয়েছে বোধ আল্লাহর বন্ধুরা দেখছি দমকে দমমে কলবে নুরানি দমকে দমে কলবে নুরানি মর্দে হয়তো কলফ আল্লাহ শিষে দেখছি আল্লাহ আলমের আমার কলকের গতিপথ জিনিস দমকে দমে নুরানি হুই মর্দে আমাদের মা ফিরেছে আমাদের ন আলোকিত করার জন্য ইবো শূন্য শূন্য তোর আমল পদোর আমল যেত বেশি করে আল্লাহ তাকে এত বেশি মহাপতো শূন্য তোর জমিনের সাজানো দিলেন জমিনের মা আপনার থেকে চলিয়ে দেয় সুন্নত মতো আমল নি কয়েক আমার অম্মত বিনতে পারে না আল্লাহ বিনতে সাইলে আপনি সুন্দর মতো আমল করতে হবে এরা সুন্দর মত আমল তো উঠে বসায় সরাই ফিরা করতে টাকাও হয় না মেহনত হয় না সময় যায় না মৌসুমে বসে দেখতে হয় না গর্ব বসে দেখতে হয় না সুন্নত মতো আমল করতে এরকম আল্লাহ তালার রহমতাদের সাহায্য আপনি আজকে রাত্রে ঘুমাবার জন্য বিছানি গেছেন ঘুমাবার জন্য আমার কথা বুঝতেছেন তো ঘুমাবার জন্য বিছানি গেছেন তো বিছানে উঠতে আপনি দিয়ে বিছানের সামনে গেলেন না জোতা খুলতি ফোলা বলেন এরা তো বলতে বামফা খোলা সুন্নত জোতা বড় হোক সোড় হোক শিক্ষিত হোক অশিক্ষিত আল্লাহ শৈলি জোতা খুলতে খান ফা বামফা এলাকা বামফা খুললি জুতো জোতা হোলা যদি মারা যায় ইমান লেগেছে বলতে পারল তখন ভাগাচ্ছে আপনি দেখেন খুলি ফেললেন চল থেকে ও শুনছেন সম্পর্ক আছে জোতা ফায়ে দেওয়া ফোলা জামা ফায়ে দেওয়া গায়ে দেওয়া ফোলার শুন্য তো আমনে আপনি শিখেন নি আল্লাহকে খেপনে জবাব দেবেন আল্লাহ জিজ্ঞাসা করবে তোর আজকে ওইছি জোতা কুলতে ফানফা করবেন বাম্পা করবেন স্মরণ থাকবে তো বাড়িতে বলবেন তো নিজের বিবিকে নিজের মাকে বাপকে ছেলেকে মাকে শিখিয়ে দেবেন যে ও জোতা কুলতে ফানফা হলো। বাম্পা করো জোতা দিতে খা দে আপনি এক সপ্তাহ তারা ইনশাল্লাহ শিখে যাবে তারা আমল করবে মফটা আপনি জোতা খুলছি খানফা বামফা ফায়ে দিচ্ছি ড্যানফা তো গরমের মধ্যে যায় জোতাল এড়ে আপনার বিছানের ফাঁসে গেছেন বিছানের ফাঁসে যাই জোতা খুঁড়িয়ে দেয় আপনি উঠতেছেন বিছান সময় জোতা কুলতে বামফাটা করবেন সরণ থাকবে তো বামফাটা খুঁড়িয়ে ড্যান ফাটা দেবেন দুধা শুন্যইলো না এই মস্ত এগুলো ঘর যদি জন্ নথে দেওয়ার ব্যবস্থা তো আমার কপাল খারাপ ন হয়তো হইল দুটে দুটে ও বিছানু উঠতে ডেফা দুটো হইল না উড়ে জামা খুলি জামা খুলছি বাম হাত তিনটে হইল জামা গাই দিতে খান ফা খানহাত দে কয়টা হইল সাতটো হইল এবার বিচানু শূন্য বিচানা শার জন্য গেলে আমার ডেডর এর সব ডেফাইন ঘর বুঝেন না দেন ডেমঘরের সব আল্লাহ বেশি কে দিচ্ছে কথা ছয়টা আল্লাহ বিস্মিক আমু তোয়া হ্যাঁ তারপরে কি করবেন আয়তুল ঘুষের দোয়াটা করবেন ওই তিলকের বাদ দিয়ে যে দোয়া এটার নাম কি আয়তুল কোষের দোয়া এই আয়তুলকুসের দোয়াটা বললে কি হবে গড় খোলা থাকলেও সর ডাকা লুস জিন করি বুথ ফেরত আপনার গড় ডুবতে পারবেন সর ডুবলো মাল তার কথা শুনবেন না হজরত আবু হরাই দিল্লা তালান ওনার নাম না জানেন যে কোনো মুসলমান নেই উনি ঘুমিয়েছে ঘুমের পর সড়কটা ডুকছে ডুকিয়ে রে বাছা বাসা মাল যেগুলো আছে এগুলো তালাস করে করে এক জায়গা জমা করতে তা আবু হরাই আর জিল্লা থান ভাইছে তান ভাই ও সরাইয়ের দুঃসায় তোরা তো জাতীয় সরফান আইওকে বাগর মত মানুষ আগর তুমি আল্লিন তুই দিললে কেমনে আসলি এমন حاجه حاجهতে ছরাইয়ে খানটানা খায় নাকটানা খায় হযরত আর হজের খজাই কষ্ট ছরিয়ে ও আমারতে মালমততা গরত আছে আর হুয়া সাবে কষ্টতা আছে আই খেয়াল কইলাম যে অনার করে যাইম ঘুম গিয়ন আই কিছু মালসারানি ফাওলে খামাব আনজি তা জিবে করব না হয় আমাকে উগুরু দরবারে নিয়ে রাম দিনে দিয়েছে হুজুর ব্যবসায় হজুরের নামাজ আবহাওয়ার ঘটনাটা বলছে রাত্রের ঘটনা বলার পর হুজুর হে ইটা মিথ্যা বলতেছে গ্রামের খাবার আসবে মুশিয়ে থাকবি তো বোস চেষ্টা করছে গুমনান দেবের জন্য গুমের সঙ্গে মানুষ জিঠের দিকেই ফারেনি ঘুম আসে গেছে জানে নি ঘুম যখন গভীর গুম হয়েছে আয়সে সরে গিয়ে আয়ে মার মাত্রা বালা বালোগুলো বাঁচিয়ে একটা জাগার মেয়েদের জমা করে রাখছে ও বস্তাতে বরবে এমন সময় টান খাইছে টান ফানোর বৈশিলে সার হৎ যা কেউ সদ্যের হল হঠাৎ এত তো আগে বললে হরে গেলো আবার শুরুতে আসছে না আমাকে নিয়ে বেজিত করবেন না তোর রামদিন মানুষ সারি দিয়েছে সারি দেওয়ার নমাজের দিন গেছে নমাজের সাম ফিরেছে বুহরা কথা না খাবো বলছে গলার পর মিথ্যা বলছে যা বার মু হেট বসছে গুণাবার জন্য গুম আসি গেছে জানতে বলে হে গুমুর থেকে বাঁচতে পারে নি গুমে তর্শে সরাইয়ে গেছে যা মাল টাল বস্তা বসছে মুখ বানতেছে খাঁদর নেবে এই সময় মধ্যে টান ভেজে আবু এখন তো সে যা নমাজের ঘরো এটা বিচারকারী সারবা এত মিশা খানো আহ রাজা আমি একটা দোয়া শিখে দিতাম এই দোয়াটা ভরি বিষানু ঘুমাইলে দরজা খোলা থাকলেও সব ডুকতে পারবে না ডুকিল মাল নিতে পারবেনা এই জন্য একটা দোয়া শিখে একটা সিলে আছে না কয়েকটা আয়ত বাদ দিল একটা দোয়া আছে না খোঁজা আছে এটা কি আয়তন কুসের দোয়া এই আয়তনকুষের দোয়া এতে ভরি সুলে দরজা খোলা সডুক বেনার্ড মাল নিতে পারবেন এই দোয়াটা শিখিলাম তোমাকে তুমি ও আদা করছ আমাকে সাইবে বলে এখন সারি দিব তো ওয়াদা যখন সাইবার জন্য শয়তান তোমাকে দুগতের জন্য আসছিল যে আল্লাহর রহম হয়েছে তোমাকে দুগত থেকে আল্লাহ বাঁচাইছে এটা আমার শূন্য আজ বসে দোয়াটা ভরাবেননি সবে আল্লাহ আল্লাহ কত সুন্দর নানাবালা করা আলী আজিমান্ত এতে ফরবেন তো আজকে চলিয়ে রে আজ দোয়া শুনবেন শোনার পর বুঝবেন বুঝার পর আমরে আমল করবেন তো তুই বলছি আবু শূন্য আল্লাহর রহমতেছে এটা আমার শূন্য তো আমার শূন্য মতো আমল করি এবার এখান থেকে একটা কথা বুঝে যায় একজন মুসলমান ইতে যদি হয় যে মিথ্যা কথা বলা হারাম ইতে অ মুসলমান যে মিথ্যা কথা বলা হারাম করি যে আমি মিথ্যা কথা বলব নাকি এইটা কাহের লোক কথা বললে যে বলি বলো এইটা মতো আমার করতে হবে বুঝলেন না রবীন্দ্রনাথ ঠাকুর একটা যদি সত্য কথা বলেছ এত সত্তা বলেছ ঠাকুরে বলছে যে আমি সার দিব কেউ আমাকে বেরিয়ে এখন মহতায়রি বুনর হাম এখন মহতায়ী আল্লাহকে কি জব দেবেন অন্য মাঝে বলতেন কিছু ঘন বিয়ে ঘন বিয়ে দিলে ঢ্যাঙ্গি তো বি আল্লাহ কি জব দিবেন তো আপ দিতে না আল্লাহ দরবার দিতে হবে না ই হয়েছে আল্লাহ হবে তুই আসবি কোথায় আসলে কোথায় যাবি কোথায় যাওয়ার সময় কিনিয়ে যেতে হবে এগুলো না গরামে দেখতে হুঁশিয়ার হুঁশিয়ার সার দেখ তুলিতে এ সাহার খালি গ্রামে গ্রামে দোধ দরবানল বর্ণ দরদারে বসে ইতে দরি মারি ইটের স্ট্যান্ড গে না শেষ ইটের গেট বাঁধিয়ে বাঁধিয়ে ফেলে না এত শক্তি দিক একটা ফাগের একটা খোনা দিক থেকে যদি চাপটা মারে বেগুন সান্ধি বানিয়ে পারবেন ক্ষমতা খারাপ জায়গায় আপনারা এত দোয়া করেন আমরা তো সেখানে জানি না তো বোত আলেম আছে আপনারা বাড়ির পাশে মদারস্থা আছে মদারত একত সাততল জাগিয়ে দেখেন এত আপনার মুসদ্দিন মাংসরে এক মাসের স্নান আস্তার ব্যবস্থা করেন বলেন পনেরো মিনিট পনেরো মিনিট হেসার করে। আমাকে আয়ুল ফিরি দোয়ারটা ভর শিখে দিও তো রাজীতে নিজিতে আমল খেল না ভারি আজকে হয়েছে দোয়ার আমল করবেন তো হয়েছে এখন শূন্য হয়েছে তিনবারেক ফায়ার ভরবেন মুখে মুখে পড়েন আস্তা আল্লাহ এতে তিন করবেন তিন বের হইলি আচ্ছা মতো জাহান নামে যাবে দুনিয়াতে যেত গাছ আছে গাছে যেত ফাতা আছে গমিলি সৈক হবে এতো গুলো করলি দেখছেন রিয়া আমার বাড়ির সামনে একটা গাছ আছে গেছে মতো যে আমরা দামি হয়ে যাবে না এটা ফল এখানি হাতে মনের সমীতেন কোন কয়তা হকা আমি আল্লাহর মত যাবার সময় পুজোর কলমার হাতি এলো খবর সব মধ্যে তুই নিয়ে কথা বুঝতেছেন তো মা বাবা সেরা তো নজর করবেন মা বাবা সেরার থেকে নজর হটান লাগে আগে একটা হজ একটা করার পর কবুল সবার উজুর এখন অধিক একশো বার সন্ধানী বার এক হাজার বার মাধ্যার কবির জন্য সব ন এটাকে আমরা নামে তিনবারের ফুল দামটা সামনে তাইলে নি ফারবেন বুঝলেননি তারপরে সাইড সুর আয় ফারবেন সুরা ফুলি স্যারে হাজার দিনের আল্লাহর আস্তে সব সব আল্লাহ দান করবে দিনের সরজ কোথায় কুয়েতের বাংলাদেশ কারেন্সি কত রত্তর দুশো পঞ্চাশ একদিনে বাংলাদেশ কারেন্সি তিনশো বাষত্তর আল্লা দানোর পর এগারো লক্ষ করে ছ এগারো লক্ষ দেখছেন দু কোনো দিন এগারো লক্ষ আপনার ঘরের মধ্যে রাখলে গল্প এগারো লক্ষ টাকা দানবেন তো আলহামদুলিল্লাহ নয় তো নয় তো তারপরে উদ্রে তুমি কি কর এই সুন্দর মতে আমল বললাম যে আল্লাহকে বলে যায় আল্লাহ রাত্রে রে আমার মা বাপকে খবরস্থানের দিয়ে দেখিয়ে সার দরকার আমি দুঃখীয় মানুষ বৃষ্টি হইতেছে ঠান্ডা বেশি অন্ধকার দেখতে পাইলাম না এই সুন্দর মতো আমল বললাম যে কবরগুলি সব গুলে আমার বাপের নানারে সাতগুরের মুরব্বিওল আমার শাশুড় মুরব্বিওল আমার ওষ্টাদল ওলিওল বুজুর বল সহি আমার ব্যাপার ঘর বাড়ি ব্যাখানে আপদ ভিজল থেকে আমাদেরকে এটার এই ছেলে সব পাড়ে সব মানুষদের দরকার আপনাদের মুরব্বীতেও ক্ষণ সব পাবে না ওইটা দিয়ে রে কুর গোষ্ঠী বা খাবাই মল্লছে এটা খায় اور دے اللہم اغفر لي و الوالديه و لمن تولدا و لي استاذينه و لي الله قال حق علينا و الجميع المؤمنين و المؤمنات اننا ابا امر محمد نہیں ہوا ورث مسلمان نہیں ہوا تا کٹی تو নহরিয়া বাদত বন্দি করি যা সব পেলেন বলব আর মা বাপ দাদা মসিদে সমস্ত মুসলমান হল সমস্ত সবাই খেরাম বেকার সব পৌঁছাই আর মুখ বললেন সব না পৌঁছিনি হইল শিখিলেন না এগুলো এইভাবে করবেন এরা রাত্রে তো শুটিছি আপনি আল্লাহ কমল হাঁ আছে আল্লাহর নামের সঙ্গে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কে বলবেন তিন ভাগে দুই গেলে আপনার রহমাতর হজিনের নিচের আসমানে আসেন আমাকে একটু বলেই দিয়ে আল্লাহ আল্লাহর বুঝি বলো আল্লাহ বলাই দিবেন আল্লাহ কি বলে শোনা আমি তো আসছি আমাকে বল তো আমি সাহায্য ছড়বেন সাই রাখাত সেই রাখাত রে তোর বলবেন যে আল্লাহু হাজিরি আল্লাহ নাজু আল্লাহ আল্লাহরী আল্লাহু বলিয়ে রে এরা কল কি করবেন রিপেয়ারিং করবেন ওয়াই্ডিং করবেন কল করে ওয়াশ করবেন এই বাম ফাঁসে দুদুর নিচে চিনিস কলপ খলপ সলতি সলতি উড়ে বল শুনছেন তো সলতি রু কলপ কলপ খলপ চা যায় বানাহ দুজন লতিফের গোড়া গাছে একটা যদি ঠিক লেফালা এক মাস যাবে গোড়াতে হাড়ে দিলে আগা গোড়া এক ঘন্টা ঘুরে যাবে এও হয়তো লতিফের গোড়ারে জড়াই বাম বলতে হবে কলবে আল্লাহ আপনার স্যার যা আছে সব বার খেলে দিলেন এরা কলবের জায়গা হাত দিলে আমার বুঝিবার জন্য আমার নানুজুর রহমাত গদ্যমাই জন মানে ওর ওদিন ইতে স্বাধীনতা নথা ওর ওদিন রাত্রে রে গুম তোর ফাঙ্কা মা বাপ বাড়া দো সবকে সারি উড়লে উড়িয়ে আর্শর গদম আসেন অদিন হয়ে যাই বাইল এ কল করতলা লা মাঝে মাঝে মোহাম্মদ রসুল সাল্লার দুশো বার করতে হবে গাড়ি রাস্তা খারাপের জন্য রাস্তা ঠিক হয় না রাস্তা তো লামায় গাড়ি ওয়ার্কশাপ করতে হবে ওয়ার্কশাপ সারা ঠিক করতে পারবেন এ আল্লাহ রো মোহাম্বতের ওয়ার্কশাপ আলহানি রব্বানি অলর বই এই মা ফিল জলসা টোর সিললে এগুলো ওয়ার্কশাপ ওয়ার্কশপ ওয়ার্কশাপুকো এলে ওয়ার্কশাপ ইঞ্জিনিয়ারে মেশিনটা বাইরে ওয়ার্কশাপের মধ্যে ও গাড়ির সামনে বাক্স এটা গুলিয়ে যেটাকে ওয়েল্ডিং দরকার করে জ্বালাই করার দরার জ্বালাই করেন রেথা মারার দরকার পর সব ঠিক আবার এক জায়গাতে সবকে কি করছে রিফেয়ারিং বসে দিচ্ছি বসানোর পর আবার ও গাড়ির সামনে বাক্স মিশিন রাখে বাক্সটা ডালিয়ে গাড়ি সাইডতে হবে না দেবর উড়িয়ে রে সুন্দরে ব্যারেঘর ট্যাং দিয়ে সাপ দি কন্ট্রাক্টার ফার্ম দেবে না এল্লাও আর লো ওয়ার্কশাপ তোমার ইঞ্জিলি দুঃখ হয়েছে ইঞ্জিলির দুঃখই রে ইঞ্জিলি বেড়ে লাঠিক ওয়েলিং করন রিফেয়িং করন ল মারত লাই লা আরো বুঝি পেললে বলি এইটের মানি হাড় গাঁর আমার নাটুর হাজার যে একটা আইনটি হয় আবার কুণ্ডে ছেড়ে বাড়ি মেললে ঠান্ডা হারেছে আর এলা বাড়ি উদ্যোগ চেষ্টা আরেছে মেশিন খারাপ হয়েছে এইদার ঠিক করাল কেমন সুন্দর কলবের তখন সব বার করে দি। আর কলব এখন আপনার নামের হুর খেলার মাঠ বানাই মাঠ বল করার একটা বল একটা গুড়ে দেখে না পাগল খেপানা খেলে ও আল্লাহ পাগল এসে হে সববার খেয়েছে লাইলা হাঁ রো হারো হারো হতুন সব জিনিস দেখলেন্লাহা দে আগে দিলা দেড়ে আগে খারাপাই দাও এইটা বলতে পারবেন দশাই যাচ্ছে মাঝে মাঝে মোহাম্মদুরসুল্লাহি সাল্লাম দুইশোবার এই দুইশোবার বলার পর ফল্পিং হয়ে গেছে রিফেয়ারিং হয়ে গেছে ও গোসল টোসল হয়ে গেছে কলমে এলা মেশিন ঠিক হইল না মেশিন ঠিক আনার পর বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছতে হবে না গন্তব্যস্থানে পৌঁছে পেললে দিতে হবে না বসছে কটকট করে না শাস বলছে শাস বলছে না কল ফাঁপ হয়ে এ কলকাতার হরার কলকাতার হরার বাড়ি উদ্বোধ বাড়ি উদ্বোধ এ বাড়ি উদ্যোগ গেল সারো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ খসবাদ এই বারতদিন বারতদিন মকসদ খরবর বাড়ি খরব হওয়া ছয় দেন খরব বাড়ি খরবার হোঁয়া ছাই দে আমার ছেলের জন্য বটি গেছে আর তাই গাড়ি টিউটায় না গাড়ি জুটেছে শাশুড় বেগ গেছে বসে রেস মানুষ এত হাজার হাজার টেয়া খরচ ধরি আর বাড়ি থাকে আর রাঁধলি অত তা নাই ফান খুঁনিও নাই সিগারেট খুঁজনও নাই খটা বার্ত নগস খালি মূর মধ্যে নাক দিয়ে নগজ কেটে জামাই করে না করে কামাই আনবে মাই আনব হয় না আসে না না ভাত খাই দিবে সে দেখাবি মুসলমান দু সব দিছে সব ইতে ইত্য মন্দি দিয়েছে ইতেরা হল খিরে উঠো এত তো রঙ সার বার করে আর রাঁধলি আহিলাম যে ফের সানি গেলিস না ভাই ফের সানো ফের আ তোরা আর থা দিয়ে না খাবি বিরিয়ানি খাবি ভাত খাবি গান শুনবি এটা ভাই দিয়ে থাক খুশ হয়ে গেছো আয় তুই খাই বলেন আসি নাই তোর এত কষ্ট করে আনছি দি রাবি এখা তুড়ে তুমি কথা বুঝুন না বা আল্লাহর বন্দর হয়ে যায় আসিছ নাই কথা পাচ্ছি নাই ওরুদ হাতে আর সৎম ছুটলি আল্লাহ মোলাঘাতিবি বার ছিল মক্সদ নিজের কলবরে আর কলবর বাড়ি থাকে হস আল্লাহ মালাকাত হিসে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জরুরত বোলাম আপনা বনা মু আল্লাহ আল্লাহ খেব আর দিল সে রো তো আবু তু আবু তো খেয়ালে আল্লাহর এখন আমার বাড়িতে আসছি আপনি কোথায় দিন করে রয়েছেন আমার কল দাগাল বলি দেখেন না খো দেখে দেখবেন ইশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হতবাদ একশো ভাই এই তেরো তেরো আসল ১২ মকসদ এক এক হলো আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়তোরা আমার মানে কে আমার মনে করতেন কা বোত আমান কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর আমাদের সঙ্গে মহাবত আছে দেখি যে বারো থেকে ডিগ্রি করে মাথার মেডি টুবি সুন্ন মধ্যে জামা সমস্ত ব্যাক্ষী লুই দুনিয়া দেরিয়ে গরের খোলা সম্পর্ক আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এক আসল এক ও বারো লাগে যে এক হথ খুঁচি বললে এইটার মতো আজকে রাত্রে ওই তো আমল করবেন তো সবই এটাই উঠেই দেওয়া হল সে রাত্রে সব উত্তো মানে চাইদের তৈরি সবের সঙ্গে বারো জিকির করা শিখেন না এখানে তো ভারতের জিকির করা হয় এইখানে রাত থেকে সরিয়ে যাই না সরি দোয়ার পরে দোয়া তর পরে তার বসে যাবেন জিকির করি এলে দিন রর জিকির করা শিখেন না এগুলো দিকির করা শিক না বাবারা এতে বুঝছেন তো আল্লাহ বলবেন তো সবে করবেন তো আল্লাহ তো অভিজ্ঞ করেন তারপর মিসওয়ার্ক করবেন মিসওয়াক মিশওয়াক মিসওয়াক করতে টাও লাগে না মেহনত লাগে না সময়ও লাগে না কেরান গাছ নিম গাছর ঠেলে এক ব্রিজটা হারিয়ে দেয় আপনার টেবিলের উপর রাখেন এত মসুইজোর খিড়কির সঙ্গে রাখেন উজুবানার সময় দুটা দলা দিয়ে উজুটা বানেল নামাজ পড়লেন মিশুবানের নামাজ পড়লি এক রাখা তো সত্তর রাখা ফাঁসে নামাজও সতেরো রাখার আপনি এ নামাজ শুরু যে যে আমল কবুরলে নমা সব এগারোশো নব্বই টাকা তো সব লাগা যাবে থাকবে তো গনাটা এয়ার লাগলে লাভ মিশক করবেন করবেন নেই নিম গেছর আপনারা আছে বল যে কনখানে নিম আছে খন্দ গাছটা মিশুক খাটেন এই খন গাছটা মধ্যে মার একটা দিলেন বিভুজ একটা দিলেন আপনি একটা নিলেন বাইকে একটা দিলেন আর ওগুলো মসুরের দ্বারা যায় নিয়ে রাখবেন ও একটা একটা মিশুওয়ার্থে মনে হয় নিয়ে যাবে সে করে মিশুওয়া সব পায় আপনাকে মফত আল্লাহ এত সাবধান করুন এগারো হাতে সত্তর এসা মাসে যাই হইলাম যে সতেরো হইলাম যে এগারোশো নব্বই জাহান নামে কোনো রাস্তা আছে না কোনো রাস্তা আছে না এগারোশো নব্বই পড়লেন সতেরো করবেন তো ছেলে মেয়েকে দেবেন তো সব ফাইলেন ফরমাসে আম্মা জানা সিদ্ধিগারো দিয়ে ফরমার যে উজুর সম্পর্ক মহাব্বতের সম্পর্ক বেশির কারণে আমার জোবানের চোখের হুজুর জবানের চোখ নিঃশৃত হয়েছে উজুর সিনার উপর আমার সাহসি দিকার জন্য এ বুঝতে বেশি মুশিয়া ছিল উজুরের মিশু আজ করে দিকে নিলু যে উজুর বাড়ি বক সব রান্না আছে হয়তো ওনাকে বলছে মাথাটা ওনার সিনে থেকে বাড়ি রাখি যাইতে ওনার ভয় লাগছে হয় আমার তো ভয় লাগে যে আমার সিনে থেকে বাড়িয়ে রাখি মিশুয়া কানবারের জন্য গেলে একটা বুঝতে হয় না তাহলে এ থাকবে স্যার তামার সিনার উপর রাখছে এদিকে যে লিখলেন স্যার যে আমার ভাই আর বকর সিদ্ধ বেটা আব্দুর রহমান উনি মুখ দর দর মিশু আগর মুখ দিই নরম কষ্ট পাবে হয়তো মিশু মুখটা নরম করতে হইতেছে গেলে এ অবস্থা উঁজুর হনে তাহার জন্য ডলার আমার মুখক ঠোক দিয়ে রে মিশু আগের মুখটা নরম করিলাম নরম করিয়ে রে মিশু আক দিয়ে মিশু আক করাই আমার জোবানোর ঠোক হল খাইছে এই অবস্থা তো মিশুওয়ার নাই আমরা মিশুয়াক করব তো সবে সবকে মিশুয়াক খাটি খাড়ি দেব তো মহব্বর তাই মহব্বর না এই মিশুওয়ার মশালাটা পান করিলেন এইটা মে জন্য আল্লাহ রহমান এই মিশুওয়াকটা করবেন তো সবে এই মিশুওয়ের শূন্যত কথা স্মরণ রাখবেন তার ঘরে বললেন যে রাত্রে ঘুম যাওয়ার কথা এই গুম যাওয়ার সময় সুন্দর মতে ঘুমাবেন সেই রাত্রে উঠবেন বাবারা তার না ঘরীর কোনো অলি অলি হইতে সবে তার নামাজ পড়ছে এ নামাজ খদা করবেন না তার জতন আজত নিজে রাখবেন নিজের বিবি ছেলে দিবেন মহাব্বতর গুরু তাদের তাই সবে মিশুয়াক করে যা সব পাবে আমি দিছি যে আমার আমল এতগুলো সব লেখা হবে মেশোয়া করবেন তো সবে সুন্দর ঘুমাবেন তো আর গিবোধ করবেন নি আমিও করব না আপনারাও করবেন না সাহেব কেউ আর গিবোধ করবো না সব সময় নিজের গিয়ে বোধ করবে আমি খারাপ সব ভালো ইমামা যখন আবু হানিফ রাস্তা বার রাজা ছ হাজার সালাম দিচ্ছে সালামত জবাব তিরিশ বছরের সার অধিকার মাছ আছে কত বড় সবার অধিকারী একজনে ইমামা আবুহানি রহমতুল্লা আল্লাহ হতা জিজ্ঞাসা করে যে হয়তো ইমামা আবুহানি সব কিরকম ছিল হলে বড় বকিল ছিল বখিল হন কাহিনো বকিলের আল্লাহ মহব্বত না করে রসুলও নগরে মানুষও নগরে ব্যস্ত নসা সব দিক দিয়ে বকিল কি মানুষের দুশ্মন ইমামা আগম সরে বহিল খেমনি বললে চরণ রাখবেন বহিল খেমনে আপনার হতামত ইমাম আজম সাহেব তো বড় সব অধিকারী এত বড় সব অধিকারী সত্ত্বেও কেউ কিছু সব দিতে হবে সেদিনকে আর গিবোধ করে না হনার আজকে আমিও ওয়াদা করিলাম আপনারা ওয়াদা করেন গিবোধ করবেনা কেউ করবো যে বোধ নিজের গিবোধ আল্লাহর নিকট থাকবে তো আমি ওয়াদা করলে মানুষের ওয়াদা করেন জীবিনার কেউ আর সব সময় আমি খারাপ আমি খারাপ বসাব আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ এটা দিলে বসাবেন কেউ আর গি বোধ করবে না এই মন লাগে ছানা উল্লাহ বাসে যাবে আচ্ছা এই মুরব্বী আসছে ওনার আব্বা বড় বড় বুজুর্গ ওনার মহব্বত মানুষ আছে ওনার ভাইচারা সব আলেন আছে ওনার আব্বা বড় বড় বুজুগ আছেন নাঙ্গোল কোট ওনার আব্বা মারা জন্য দোয়া করবেন আমাদের মাদরাস শিক্ষক মহানাসবদুর রহমতুল্লাহ আলী ওনার মকফরতের জন্য দোয়া করবেন নানা হুরুদুর রহমতুল্লাহ আলী এই মকবরাত আরও পাঁচশত না মহবিল আছে আর তারা ফের কবরস্থানের মুরদারল দেশের মুরদারল কবরের সব ব্যারেম মেদের সবার জন্য দোয়া করতে হবে আমাদের দর্শই ফারেনস উদুর নারায়ণগঞ্জ স্টেশন শহীদদের হতিব ইতেন বাড়ি লাগসাম না একটা মদারসা করে এই মদাসের জন্য দোয়া করবেন আরও বহু মদার আমাদের মদারাসা আর আজিছে মাদ্রাসারতা করছে আর মো মাদ্রাসার সব মাদ্রাসার জন্য رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانবিয়া ওয়াল এলাহিয়া এলাহিয়া এলাহি বুজুই দিনদার লকির যেরকম দাঁতার সামনে দিকে নাচ উঠে থাকে আমরা নাবুজি গুণা করেছি নবসর ফেতানের দুগরি গুণা করেছি আল্লাহ গুণ জাম মাথার ওপর লোক রে সাগর সামনে আমাদের হাতটা আপনার দারায় আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আমরা দয়া তো বহু বেশি আল্লাহ এত গুনে করার পরও সন্দর সূর্যরালও বন্ধ করে নাই রাস্তা যে আড়ন বন্ধ করে নাই মাছ গোস বন্ধ করে নাই এত দয়া করেছেন আল্লাহ আমরা গুনে করিলো আপনার নামিয়ে পেগাম্বর নামার সঙ্গে লাগা আছি আল্লাহ দেখে মেহরবানি করে জীবনে গুণ মাফ করিয়ে দাও গুণ রহমত সাগরে খোয়াই দাও চড়ি কিস্তি তেরি রহমত কে দেখে আপডাহরপেরি রহমত কে সাহারা দেখে কর্লা রহমত সাগর আমাদের গুণ আমরা রহমত সাগরে সারি দিয়েছি از آمده شکل گونت در دبخه بایده گونت نگه پاک سب کنیده یالله ده کنی مهر بنی کنیده اما ده شکی خاندوی نبانو زیبه که کنی زگیر کنیده بانو خالا کنید دلیده یالله تو بیگون در شد আপনি দেখা করে মেহরবানি করিয়ে আমাদের ছেলে মেয়ে দিয়েছেন আমাদের বেটা বেড়েদেরকে কবুল করিয়ে দাও শরীর বানিয়ে দাও জেন হাফা বাড়িয়ে দাও দাও আমাদের গুণার কারণে আমাদের ছেলে মেয়েদের সর্মিন্দা বানিয়ে না স্কুলের পরীক্ষা চলিতেছি মা বাপ খুশি যে ছেলে জিটিলে পরীক্ষা দিবে কামিয়াবলে দিবে তো অভিজ্ঞান করা যাওয়া আল্লাহ যে সমস্ত সে মা বাবা কষ্ট করে বালা বাসায় বালা হালালির ব্যবস্থা করিয়ে দাও রোডে গাড়ি চলে সন্দিন্দা বাণী নেয় আল্লাহ যারা চাকরি নেয় বালা চাকরির ব্যবস্থা করিয়ে দাও যারা ব্যবসা নেই বালা পয়সার ব্যবস্থা করিয়ে দল্লাহ আমাদের গর্বারি হেফাজত কর্ম দোস্ত বাবুকে এফাজত ধর্ম বাংলাদেশকে হেফাজত ধর্ম বাংলাদেশেরও রহমান গরম বাংলাদেশের মানুষের নামাজি বানাই দিকে বানাই দরিণ্ডি ফরিনা আমাদের গরম মধ্যে বরক্ষ নাজেল ধর্ম দেশের মধ্যে বরক্ষণ নাজেল ধর্ম হাসত থেকে আমাদের ভাগ করিয়ে দম এহল্লা গি বৈশাখে ভাগ করিয়ে দাখানে মেহরবানী করি সমস্ত দুঃসভাব মোহত কাম করিয়ে রা ব্যবসায়ীরা জোয়ান জাত বরকত দেওয়া ফ্যাক্ট্রি তো বরকত দেওয়া আল্লাহ যারা সসার বার করে রহমন يا اللہ سارے কর্মচারী رزق عامر در بنی دو آمین وہ دو امین محمد گورو حضرت رب الرحمٰن نازل کرو یا اللہ شوبیک صاحب ترا یا اللہ سودی ال رحمن نازل کرو غارین ریفادت کرو سازان سر خسروات برکت دو استثمار ریفادت کرو یا اللہ قاضی سو استثمار ریفادت کرو দেশ যেহেতু আছে রহমান নাজেল শর্মারবার বরফ ধান করদারের খরচ মুক্ত করে দরজাদ রাস্তাঘুড়ি দুশ্মনের দোক হাসি নিতুন বাঁচাই দোডে গাড়ি কেউ সামনে অবদস্তবান্লাহ যারা গাড়ি চালায় রোডাম কায়ে করি দা আল্লাহ মক্কামুদ্ে আল্লাহ দেখা দেয় যাহা পর রাত রহমত বরস্তি হায় আমার হাবিবকে দেখি নেই আপনার হাবিবের ওই যে হক্ত নমা সত্যি ভাই নেই আল্লাহটা ওদের ব্যবস্থা আপনার হাবি রাজা চতুর্ঘার্সে ফোর গুরুত্ব খান্দি পড়লে তো ভিগ দান করো আপনার গরুর দরাজ খান্দি পড়লে তো ভিগ দান করো মক্কাউ দিন রাস্তা খুলিয়ে দেওয়ালা ঘর বাড়ির হেফাজত শর্ম দোস্ত হেফাজত শর্ম হাসার হেফাজত শর্ম বাড়িতে আইলে কাম বসে রাখো হাসদিন আলোচন করি নিয়ে আলোচন বাসে রাখো বাংলাদেশের মাল্লা ফিচানা ফাজ দেখাই না আমাদেরকে সজ্জা সরুর রহমান পর্ব তার বেটা বেটির রহমান নাজিল পর্ব মুরব্বি হলোর খবর রে নুর রহমত বলি দেব আর শট কাজ ছাত্রে জায়গার অভাবে টাকার অভাবে এ আল্লাহ ফরাক ব্যবস্থা মত আল্লাহ ইত্যাদো শীত কেশর গোড়ায় গোড়ায় কলমাহিক আর বুতুর অলফত মহব্বত কান করিয়ে দে এই মতারে সেই কোরআন হাদির সুন্দর তালিমের মরকজ বানো জিকিরের মরগজ বানো এসকো মোহব্বতের মরগজ বানো খাঁদনের মরগজ বানো সমস্ত ছাত্র শিক্ষক ব্যাকরণের দুনিয়ার মানুষের হাতে নিয়ে কবুল করিল এটা যারা শিল গুরুদি, গরু দিই অন্য অন্য জিনিস আর সৎকা আর বে কোন